আমরা নিজের আলোচনা করছিলাম কবিরাগুনা নিয়ে কারণ কবিরা গুনা থেকে সুফান নিষেধ করেছেন রসুল সাল তালি সাল্লাম নিষেধ করেছেন রসুল সালাম নিজে এবং তার সাহেব আনহম নিজেরা কবিরাগুনা থেকে বেঁচে থেকে একটি সুন্দর সমৃদ্ধ সুখী সমাজ পৃথিবীকে উপহার দিয়েছিলেন একটি সমাজে সবাই হতে পারে সুখী সবাই হতে পারে সমৃদ্ধ সবাই হতে পারে অভাবমুক্ত সবাই হতে পারে সুন্দর জীবনের অধিকারী এর প্রমাণ মাদিনাতুল মোনাওয়ার সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র আর এর অন্যতম বড় কারণ ছিল ওই সমাজে কেউ প্রকাশ্যে কবিরাগুনা করত না অপ্রকাশ্য তো অবশ্যই না সিদ্দিক রাতি আল্লাহ এক বছর পর্যন্ত প্রধান বিচারপতির চিফ জাস্টিস পদে নিয়োজিত থেকে বেতন ভাতা পেলেন অফিস করলেন কিন্তু পুরনো একটি বছর পর্যন্ত চিফ জাস্টিস এর কাছে দুইজন মানুষ অভিযোগ নিয়ে গেল না বিরোধ নিয়ে গেল না মামলা উত্থাপিত হলো না একটা মামলাও না এক বছর পূর্ণ হওয়ার পরে বারো মাস পূর্ণ হওয়া চিন্তা করেন বন্ধু বারো মাস পূর্ণ হওয়ার পরে চিফ জাস্টিস খালিফতুল মুস্তিমিনের কাছে গিয়ে বলছেন আমার মতো প্রধান বিচারপতির আপনার এই শাসন কার্যে আপনারই শাসনাদিন শাসনাধীন রাষ্ট্রের দরকার নেই প্রধান বিচারপতির পদে নিয়োগ দিলাম কেন আপনি এই পদে থাকবেন না কেন আপনার দরকার নাই আল্লাহ বললেন খালিফতুল মুস্তিমিন এক বছর পূর্ণ করলাম দুইজন মানুষ অভিযোগ নিয়ে আসে নাই একটা মামলা হয় নাই পুত্র বলুন কেন এক বছরেও দুইটি মানুষ অভিযোগ নিয়ে আসলো না কারণটা কি মন খত্তাব রাহ ঐতিহাসিক ঐতিহাসিক মূল্যায়ন করেছিলেন মুসলিম সাম্রাজ্যের আর মুসলমানদের তিনি যে কয়টি কথা বলেছিলেন এর মধ্যে অন্যতম ছিল যে এই রাষ্ট্রে একজন আরেকজনের সাথে মামলায় মুকদ্দমায় ঝগড়ায় বিবাদে লিপ্ত হয় না কারণ এক নম্বর এদের জীবন আদর্শের মূল ভিত্তির নাম হলো কোরআন তাদের জীবনযাত্রা পরিচালনার মূল ভিত্তির নাম হলো কোরআন দুই নম্বর এরা প্রত্যেকেই নিজের সীমানা জানে প্রত্যেকেই নিজের সীমানা জেনে যেখানে তার সীমানা এর মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায় অতিক্রম করে না বাউন্ডারি ক্রস করে না তিন নম্বর ওদের অভ্যাসই হলো একজন আরেকজনের কল্যাণ কামনা করা একজন আরেকজনের উন্নতি আর উন্নয়ন কামনা করা নিজের ক্ষতি হলো আরেকজনের কল্যাণ নিজের জীবন বিলিয়ে দিও আরেকজনের উপকার তোদের অভ্যাস কেন তারা মামলা নিয়ে নিজের প্রত্যেকে জানে সীমানার কারো করে না ঐতিহাসিক এই যে গুণগুলো এর অন্যতম কারণ ছিল যেটা কবিরা গুনা করতো না সবাই কবিরা গুণা সম্পর্কে জানতো কেউই কবিরা গুণা করত শুধু তাই না ইবনেকা সিরের বর্ণনায় विदायक सुंदर घटना उल्लेख कर प्रत्येकेमी बिक्री जिन क्रेता कमी क्या जमी चाष करते खनन करते गर मध्य गुप्तदन पावा क्यों লুকিয়ে রেখেছিল তা বেরিয়ে গিয়েছে এবার যিনি জমি কিনেছেন তিনি দৌড়ে গিয়ে বললেন বিক্রেতার কাছে ভাই আমি তো তোমার কাছ থেকে জমি কিনেছি এই গুপ্ত আর নিয়ে যাও। যিনি বিক্রেতা তিনি বলছেন ভাই আমি সব বিক্রি করে দিয়েছি ওই জমির কিচ্ছুরি অধিকার আমার নাই তুমি নিয়ে যাও কেউই নিচ্ছে না কি করবে এই নিয়ে মামলা চিন্তা করতে পারে আজকে আমরা সামান্য জিনিস পাইলে কত ভাবে ফতুয়া দিয়ে ঘুরাইয়া নিজের পক্ষে নিয়ে যাই অন্যায় পাবে বাস্তবতা ভিন্ন অন্যায় পাবে নিজের পক্ষে নিয়ে হলে না। বরং উল্টু মামলা হতো দাবি আদায়ের জন্যে আর এখানে লা দাবি দাবি আমার নাই এটা নিষ্পত্তির জন্য তারা একজন আরেকজনকে বলছেন আমি মালিক নই তুমি মালিক সে বলে তুমি মালিক নো আমি মালিক নই তুমি মালিক প্রত্যেকেই তুমি মালিক বলছে নিজেকে মালিক বলছেন এটা ছিল আদর্শ সমাজ সমাজবাদীনাতুল মনার কারণ ছিল তারা কবিরাগুনায় লিপ্ত ছিল না আজও যদি কবিরাগুনিপ্ত কবিরাগুনা থেকে মুক্ত একটি সমাজ একটি পরিবার একটি দেশ আর জাতি হয় ওর আদর্শ হবে বন্ধুগণ আর এই জন্যই আমরা যাতে সবাই আদর্শ হতে পারি এই জন্যই আমাদের আয়োজন এবং উদ্যোগান আমাদের সকলকে কবুল করুন আমি বন্ধুগণ আজকে একটি কবিরা গুনা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তাহলে আকাশ আর জমিনের সবকিছুর মালিক আলা ভাবে সবকিছুর মালিক সবকিছুর স্রষ্টা সবকিছুর কর্তা তারি নামে সবকিছু তবে আবলাসনত আমরা যারা মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টির সেরাজীব এই সম্মানে ভূষিত করেছেন আমাদেরকে অধিকার দিয়েছেন সকল সৃষ্টির উপরে কর্তৃত্ব খাটাতে প্রয়োজনে ব্যবহার করতে কিন্তু এই ব্যবহার নামে হতে হবে রব্বুল আলমীদের নাম না নিয়ে করলে কবি রাগোনা এবং এই নাম নেয়াটা দুই ধরনের একটি হল গরু ছাগল ভেড়া যারা প্রাণী যাদেরকে আমাদের জন্য খাওয়ার হালাল করেছেন তাকে যখন খেতে চাইব আল্লাহ লাগুনা তবে আরেকটি বিষয় হলো সকল ব্যাপারে অদলাসনতলার নাম নেয়া কারণ তিনি সব কিছুর মালিক অদল আসভান নাম নিয়ে যদি কিছু না করা হয় তাহলে সবকিছুই রাহিম আল্লাহ তার নিজের নাম দয়াময় মেহরবান আল্লাহর নামে শুরু করেছেন তবে একশো চোদ্দটি সুরার একশো তেরোটি প্রত্যেকটি শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম একটি সুরাতে নাই তার নাম আরওবা কিন্তু আল্লাহ একশো চোদ্দটি সুরা একটি সুরাতে বল নাই কিন্তু গণনায় একশো হওয়া উচিত রব্বুল আলহমিন আমাদের এই আবধারটা পূর্ণ করেছেন রব্বুল আলমিন সুরা তো তাওবাতে বিসমিল্লাহ রহমান দেননি কিন্তু এর অতিরিক্ত এসেছে ডাইরেক্ট আয়াত হিসেবে আয়াত সুরার ভিতরে তা হল সুলেমান আলী সালামের ঐতিহাসিক চিঠি যা তিনি বিলকিস কে লিখেছিলেন সাবার রানী বিলকিস কে লিখতে গিয়ে তিনি লিখেছিলেন রাহিম। আর সাবার হুদহুদ বিলকিস মাধ্যমে প্রাপ্ত চিঠি তার পরিষদের সামনে যখন পাঠ করছিল তখন সে সম্মানিত চিঠি প্রাপ্ত হয়েছি আর এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে ও ইন্নাহু বিসমিল্লাহ রাহমাদ রাহিম আর চিঠিটা শুরু হয়েছে পরম দাতা আর দয়ালু কল্যাণ হবে না মর্যাদা হবে না তৃপ্তি হবে না শ্রেষ্ঠত্ব হবে বন্ধুগণ শুধু তাই না আল্লাহ ও তার নামে নাম যে কেউ যদি কোনো কিছু করে রাখে আলমিন নিজে তার বরকত দিয়ে ধন্য করে এমন অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে সত্য ঘটনা নাম নিয়ে কাজ করার মধ্যে বরকত না নেয়া কবিরাগুনা বিশেষ করে জবেও করার ব্যাপার আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো তবে একটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন সিয়াম ওয়া তলাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদ্রুদ দ্বজান আদমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল मुबारकের আন্তরিক মোবারকবাদ এই রমজানে ওয়েলকাম ও রমজান রমজান হলো রহমতের মাস সাহরি ইফতার তারাবী আর বেশি পুরস্কার মানে আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকির সঙ্গে दिन शाथ और पुनो उत्तम सर्वोजन सठ कत सुर भाव नाम छुट्टी আমরা আলোচনা করছিলাম আল্লাহ আসুফান নাম নিয়েই সবকিছু করতে হয় তাহলে মর্যাদা হয় কল্যাণ হয় সমৃদ্ধি হয় সফলতা হয় আন্না হয় সফলতা হয় না সমৃদ্ধি হয় না বরকত হয় না লেজ কাটা বরকত শূন্য হয়ে পড়ে এবহত তিনি সুন্দর করে বলেছেন প্রত্যেকটি কাজ বরকতময় হওয়ার জন্য শর্ত রব্বুল আলমীরের নাম নিয়ে শুরু করা যদি আল্লাহ সুফানার গুণবচক নাম নিয়ে শুরু করা না হয় তাহলে উচিত আর না হয় শয়তান সংযুক্ত হয় সম্পৃক্ত হয় আর বিশেষত যদি তা কোনো প্রাণী জবাই করা হয় আল্লাহর নাম ছাড়া হলে তো অবশ্যই কবিরা রাখুন হারাম হয়ে যায় প্রসঙ্গত একটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভান শয়তানকে যখন কেমত পর্যন্ত আবেদন অনুযায়ী তার জীবনকে লম্বা করে দিয়েছেন এবং শয়তান মানুষের ধর্মনীতি শিরা উপশিরা দিয়ে যখন চলতে পারে রব্বুল আলমিন তার দুইটি আবেদন মঞ্জুর করেছেন তারপর শয়তান তারই ক্ষমতা খাটিয়ে যখন আসতো রব্বুল আলমিন নিজেই কোরআনিকের মধ্যে জানিয়ে দিয়েছেন শয়তান তার এই ক্ষমতা বলে মানুষকে বিদ্রোহী আর বাগি করার জন্য সম্পদে শরিক হয় আউলাদ এবং সন্তান জন্মতেও সুতরাং কেবল মশ করা আর সবকিছুকেই হালকা মনে করা উচিত নয় রং তামাশার জন্যই সবকিছু নয় সকল কাজের শুরুতে নাম নেওয়া উচিত না হয় তো শয়তান অংশ নেই আর যে সকল সন্তান উৎপাদনে শয়তান অংশ নেয় ওরা সাক্ষাৎ শয়তান হয় আজকে আমাদের সমাজে অনেক ছেলেমেয়ে মানুষ না অনেক মা বাবার দুঃখ আর কষ্ট আর বেদনা কারণ সন্তান মানুষ না খুঁজ নিয়ে দেখুন ওই সন্তান জন্মের সময়ে চারটি জিনিসকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন এর অন্যতম একটি হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি জবহ করা হয়নি বলেছেন শুকুরের গুস্ত হারাম করেছেন শুকুরের আপাদ মস্তক সবকিছু হারাম আর চতুর্থ রব আলিন ছাড়া অন্য কারো নামে করা হয় তবে ধর্মদ্রোহী নয় রাষ্ট্রদ্রোহী নয় এমন কেউ হলে সে ভিন্ন জিনিস তার জন্য অনুমোদন করেছেন জীবনের বিভিন্ন ভাবে রব্বুল আলমিন ছাড়া অন্যের নামে জবে হচ্ছে এক নাম্বার যদি বলি সাধারণভাবে প্রকাশ্যেসান ছাড়া অন্যের নামে হয় কিভাবে আমাদের দেশে কুরবানি আমাদের দেশ এবং জাতির যখন কুরবানি হয় আমরা সবাই প্রায় সবাই বলি বাবার নামে কুরবানি দাদার নামে কুরবানি মায়ের নামে কুরবানি আমার নামে কোরবানি স্ত্রীর নামে কুরবানি নামে বলি এইভাবে নামে বলি বন্ধু এনে রাখা উচিত রব্বুল আলমিন ছাড়া অন্য কারো নামে অন্য কারো নামে তার মানে শেষ হয়ে যাওয়া হারাম হয়ে যাওয়া কবি রাখুন হয়তো বিতর্কের কারণে অনেকেই বলবেন এখানে নাম বলতে বুঝায় নামে না বুঝায় পক্ষে কিন্তু শব্দটা তো খারাপ যে শব্দ অন্যায় অর্থকে স্পষ্ট করে দেয় তা ব্যবহার করা হারাম করেছেন আসল হা না হুয়া তালা শুধু তাই না এমন কোন শব্দ যার দুইটি অর্থ রয়েছে একটি ভালো আর একটি মন্দ এমন শব্দ ব্যবহার করতেও রব্বুল আলমী নিষেধ করেছেন করলিল রব আী বলেছেন गुरु सागल मानुषे रखाल एक शब्दगत भाव भलो भाषा व्यवहार एवं निकृष्ट चेतन व्यवहार হে আমাদের রাই এভাবে না বরং একটি শব্দ বাদ দিয়ে প্রয়োজনে দুইটি শব্দ বলো অকুলা ও স্মাউ বলে হে আমাদের দিকে তাকান আর আমাদের কথা শুনুন একটা শব্দ বাদ দিয়ে দুইটা শব্দ সুতরাং তো নিয়ত রেখেছেন আল্লাহর নামেই বাবার পক্ষে কিন্তু না বন্ধু আল্লাহর ওয়াস্তে বলি নাম শব্দটা কেবল আল্লাহর জেনে ব্যবহার করুন বলুন আল্লাহর নামে বাবার পক্ষে आल्ला नामे दादार पक्षे आल्लार नामे भाईर पक्षे आल्लार नामे पक्षे कारण जब करते समाज बकरी कुरबानी दीते गांधी नाम कविरागुन लिप्त होने के नियत तयत आल्लर नामे मुख्य उच्चारण भूले बोले फिल्लम বাবার নামে নিয়তটা আল্লাহ আর মুখে বলতে গিয়ে বলে ফেলেছে ইচ্ছা আর মাপ করলে আমাদের দুর্ভাগ্য অনেকে রয়েছে এমন যে মুখেও বলে নামে হৃদয়ে নিয়ত হলো নামে শুধু তাই না কোরবানি দিতে গিয়ে হুজুরদেরকে ওরা যারা কুরবানি দিচ্ছে। তাদেরকে বলে আমার বাবার নামে বলো নাম পরে পরে বলো গনে গনে বলো দেখে দেখে বলো নাম গনে গনে দেখে দেখে বলো একেবারে করে এবং অনেকে আবার অমুকের নাম অমুকের নামে আল্লাহ আকবর তার মানে যদিও চূড়ান্ত আল্লাহ আকবর বলছে কিন্তু বাস্তবে মানুষের নাম গুলোকে করছে নজবিল্লাহ কিনতে এর মাধ্যমে কবিরাগুনা হচ্ছে যাবে ওটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজকে তা হচ্ছে না বন্ধু যাদের বাবার নামে দাদার নামে নিজের নামে বাস্তবেও নাম নিচ্ছে কোরবানি হবে না অবশ্যই হবে না এটা কবিরাগুনা আল্লাহ থেকে হেফাজত করুন তাদেরকে বুঝানোর চেষ্টা করুন সবাই মিলে কেবল আল্লাহর নামে হবে পক্ষে কারণ কোরবানি যার উপরে ও হয় সে তার নিজের পক্ষ থেকে কোরবানি দেবে কোরবানি যার উপর ও হয় সে তার মা বাবার পক্ষে ভাই বোনের পক্ষে ছেলে মেয়ের পক্ষে পরিবারের পক্ষে দেবে নাম হবে নামে নয় সুতরাং সাবধান আল্লাহ হদায়তী করুন দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ বন্ধু রব্বুল আলমিন ছাড়া অন্যের নামে জবে হওয়ার বাস্তবতা আমাদের সমাজে আমাদের দেশ আর জাতিতে কিভাবে হচ্ছে অনেকেই বিপদে পড়েন মুসিবতে পড়েন কোনো কিছু সফলতা পাপ অথবা ব্যর্থতার কারণে দুঃখ বেদনার মুসিবতের কারণে বিভিন্ন মাজারের নামে বিভিন্ন দরগাহের নামে বিভিন্ন দরবারের নামে জীবিত আর মৃত মানুষের নামে জায়গার নাম ধরে অমুক জায়গার জন্যে আমারই গরু অমুক জায়গার জন্যে মুরগি এইভাবে বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন দান সদকা জীবিত আর মৃত এর নামে মানুষ দেয় সুতরাং দ্বিতীয় আমাদের সমাজে বিভিন্ন নামে আজ পশু পাখি বিভিন্ন বিষয়ে দান সৎকা করা হচ্ছে বিশেষ করে জবাই করতে গিয়ে জীবিত মিত অনেকের নামে অনেক স্থাপনা অনেক দরগা মাজারের নামে বন্ধুগণ জেনারা উচিত আল্লাহ সুফানা ছাড়া অন্য কারো নামে যদি জবে করা হয় তা হারাম তা কবিরাগু না রব্বুল আলম হারাম করে দিয়েছেন সুতরাংতলা ছাড়া অন্য কারো নামে জবেয় করা নয় বন্ধুগণ আমাদের সমাজে অনেক ভাবে রব্বুল আলমীর নাম বাদ দিয়ে অন্য অনেক নাম উচ্চারিত হয় বিভিন্ন ধরনের আয়োজন বিভিন্ন ধরনের খানা অনেক কিছু করতে গিয়ে কাউকে খাওয়াতে গিয়ে বিভিন্ন নামে বলা হয় অমুকের নামে আয়োজন অমুকের নামে আয়োজন যেনারা উচিত সবকিছু হবে কেবল নামে বলতে হবে অমুকের পক্ষে বা অমুকের জন্য বন্ধুগণ রব্বুল আলমিন আমাদের সকলকে কেবল তারই নামে জবহ করার তৌফিক দিন আর রব্বুল আলমিন ছাড়া অন্য কারো নামে জবায় করার মতো কবিরাগুনা থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمه الله وبركاته अर्थ सठी परिपूर्ण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 IRFI, उ राउ बार्मिंग नम्बर शून्य আমাদের ইমেল করুন ذالا <سؤال> اينيكم كتاب مبصلا والذين اتيناهم من ربك بالحق من الممترين القران মহান আল্লাহর महानवीर सर्वश्रेष्ठ बाणी तीर्क बिुद्धे तहिर प्रतिस्था मानवतार कल्याण जीवन देखो चार पीट टी महिला खुबी निर्भरशील मे ईदे नामजे তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর এবং ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী बुधवार सन्ध्या साढ़े पांचटा बांगे 5 सन्ध्या पांचटा भारत पीजी बांगल्